তিনি বললেন তিনি সাল্লু আলাইসাল্লাম প্রথমবার আমাকে বলেছিলেন জিব্রাইল আল্লাহ সাল্লাম প্রতি বছর একবার আমার সঙ্গে কোরআন পাঠ করতেন এবছর দুবার পরে শুনিয়েছেন আমার মনে হয় আমার বিদায় বেলা উপস্থিত এবং অতপর আমার পরিবারের মধ্যে তুমি সর্বপ্রথম আমার সঙ্গে মিলিত হবে তা শুনে আমি কেঁদে দিলাম অতপর বলেছিলেন তুমি কি এতে সন্তুষ্ট নও যে জান্নাতবাসী নারীদের অথবা মুমিন নারীদের তুমি সর্দার হবে কথা শুনে আমি হেসেছিলাম